দুশ্চিন্তার পরে প্রশান্তি এবং নিরাপত্তা প্রথম দিকে তাপরদেরকে তাড়া দেওয়ার পরে পুনরায় যখন কাফেরা পেছন দিক থেকে হামলা করে মুসলমানদেরকে অনেককেই শহীদ করে ফেললেন সত্তর জন শহীদ হয়ে গেলেন বাকিরা অনেকেই পালিয়ে গেলেন কেউ কেউ অনেক হতাশায় ভুগলেন আল্লাতাল বলেন এরপরে যখন আবার রসুল্লাহ সাল্লা আলাম ডাক দিলেন তখন আবার তারা কিছু যোগের করে চলে আসলেন জমায়েত হলেন আবার তাদের মধ্যে হিম্মত ফিরে আসলো আল্লাহ তালা বলছে যে অত বড় দুশ্চিন্তার পরে আমি তোমাদেরকে খুব নিরাপদ থাকে তখন তার চোখে কিন্তু ঘুম আসে আর যখন ভয়ের মধ্যে থাকে দুশ্চিন্তায় থাকে তখন তো ঘুম আসে না তো মুসলমানদেরকে আল্লাহ এত ইমানের দিক থেকে বলিয়ান করে দিলেন নিরাপত্তা দিলেন যে তাদের চোখে ঘুম চলে আসলো এটা ছিল পক্ষ থেকে আল্লাহ তোমাদের এক দলকে আমি নিরাপত্তা দিয়েছিলাম আম যুদ্ধের একদল এমনকি বলেন যে আমাদেরকে এভাবে ঘুম পেয়ে গেল হাতে তরবারে নিচ্ছি ঝিমাতে গিয়ে মনে যায় তরবারি হাত থেকে পড়ে যায় আবার নিচ্ছি আবার পড়ে যায় তো যুদ্ধের ময়দানে যদি এরকম ঘুম আসে তাহলে মনে করতে হবে দুশ্চিন্তায় আছে। না মোটামুটি নিশ্চিন্তা মুক্ত আছেন চিন্তা মুক্ত আছেন যে এত নিরাপত্তা দান করলাম আর অপর দিক থেকে কিছু মুনাফিক ছিল কিছু অথমাত ছিল যাদের তাদের প্রাণের মায়া তাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিল সর্বনাশ আজকে মরে গেলে কি উপায় হবে এই যুদ্ধে যদি মরেই যাই তো শেষ হয়ে গেলাম এইরকম দুশ্চিন্তা নিয়ে মোনাফিক আর মুসলমান এবং ওই মোনাফিক আল্লাহ তালার ব্যাপারে অন্যায় চিন্তা করে জাহিলিয়াতের সময় যেমন চিন্তা করেছিল তাদের কাছে দিন ছিল না আল্লাহ তালা সম্পর্কে অমূলক ধারণা পোষণ করেছে এরকম এই মুনাফিক আল্লাহ তালার প্রতি আস্থা স্থাপন করতে পারলো না যে আল্লাহ তালা যদি সাহায্য করবেন এরকম কথা ছিল তাহলে এত বড় হওয়ার কথা নাকি আল্লাহ তালা ব্যাপারে তাদের আস্থার অভাব হয়ে গেল যে আল্লাহ তালা তো আসলে মানে এত ক্ষমতা নাই যে কাফেদেরকে সাহসা করতে পারেন মুসলমানদেরকে বিজয় দিতে পারেন এরকম ব ধারণায় পড়ে গেল এরকম একই নাকি মুসলমানদেরই দুর্বলানদের হয়ে যায় আল্লাহ প্রতি মোটেই ভরসা রাখতে পারে না সকল অবস্থায় আল্লাহ প্রতি করে আর না চলে চলে যায় যায় তো মুনাফেকদের এই অবস্থা দমনাল জাহিলি আল্লাহ তালার ব্যাপারে তারা মূর্খতার সাথে ধারণা পোষণ করলো যে আল্লাহ কি পারবেন নাকি আসলে আল্লাহর কি ক্ষমতা আছে নাকি এরকম পরিস্থিতি পাল্টে দিতে না তখন তারা মনে করল কি আমরা তো তিনশো চলেই গেলাম আমাদের কথা রাখলেন না মদিনার বাইরে চলে যাবে। আমরা বললাম ওদিনের ভিতরে থাকি আমাদের কথা শুনলেন না নিয়ে যাচ্ছেন এমন মার খাবে এবার সব শেষ হয়ে যাবে তারা আল্লাহ এবং তার রাসুল সম্পর্কে বোষণ করে বলল অন্য আয়াতে এসেছে ইলা বরঞ্চ তোমরা মনে করেছি আল্লাহ এবং মমেনা কোনদিন তাদের পরিবারের কাছে আর ফেরত আসতে পারবে না এই যাওয়াই সবার শেষ মানে এই ওদের যুদ্ধে আর কেউ বাঁচবে না রসুল্লাহ আহর থেকে শুরু করে কারো আর ফেরত আসার সম্ভাবনা নাই তারা খুব এরকম মনাফেকরা তাই চেয়েছিল যে এক সব আল্লাহ রাবুল্লাহ আলমিন তা হতে দেননি আর সেজন্য তারা বলল যে তোমরা এরকম মানে করলে কিন্তু আল্লাহতালা তো আরেকটি করলেন সেটা হচ্ছে সবাইকে আল্লাহ হয়েছেন তারপরে তারা বললো ব্যাপার নাই আমাদের কথা হয় না মদিনা ভিতরে থাক মক্কা মদিনা থেকে বের হয়ে ওহোদের দিকে যেও না হাল্লা নামিন আমি মিনশ আমাদের কথার কি কোন গুরুত্ব আছে আমাদের কথা শোনা হলো না তো আল্লাহ বলেন সব হুকুম আল্লাহ আল্লাহ গাইড করেন তার হুকুমের বাইরে কিছু হবে না তিনি শেষ পর্যন্ত আল্লাহ নবী নির্দেশনা দিবেন যদি বেশি খারাপ কিছু হয়ে যায় তিনি তাদেরকে সেটা আটকাবেন অবশ্যই সকল ক্ষমতা শেষ পর্যন্ত সকল কিছুর মালিকানা আল্লাহ তালার হাতে কিন্তু এরা তো আসলে মুনাফিক এরা আল্লাহর আস্থা নেই রাসুলের উপরেও আস্থা নেই তাদের অন্তরে তারা এমন কিছু লুকিয়ে রাখে যেটা আপনার জন্য প্রকাশ করে না আসলে এদের অন্তরে ইমানই নাই তারা পারলে আপনার সব এখনই শেষ হয়ে যাক আপনি স সমস্ত মমিনা শেষ হয়ে যান এরকম তামান্না তাদের দিলের মধ্যে আছে কিন্তু প্রকাশ করে না কারণ মুনাফিক তারা বলে যে আমাদের হাতে যদি কিছু সিদ্ধান্ত বা আমাদের কথা যদি শোনা হতো আমাদের বুদ্ধিতে যদি চলা হতো তাহলে আমরা এখানে এসে এইভাবে মরতাম না মার খেতাম না এতগুলো লোক মারা যেত না কিন্তু আমাদের কথা শোনা হয়নি এই জন্য মার খেয়েছে তাহলে মদিনা থেকে বের না হলে আর এরকম জন মারা যেত না এটা তারা খুব শুরু করলিম আপনি বলে দেন শোনো তোমরা শুধু এখানে আসা নয় যদি ঘর থেকে বের নাও হতে কেউ যুদ্ধে না আসার জন্য একদম ঘরের ভিতরে নিজের বিছানায় শুয়ে থাকতে যাদের কিসমতে নিহত হওয়ার কথা লেখা আছে বের হয়ে তাদের বিছানায় চলে গিয়ে সেখানে তাদেরকে শেষ করত আসার কারণে মারা গিয়ে চার ওখানে মদিনায় বসে থাকলে মারা যেত না এইরকম কথা তোমরা কেন আলোচনা করো আল্লাহ তালার ফয়েসালার বাইরে কিছুই হবে না জন্য মৃত্যুর ফায়ে যেখানে আছে সেখানেই মৃত্যু পৌঁছে যাবে আল্লাহ তারা এভাবেই পরীক্ষা করে দেখতে চান তোমাদের অন্তরে কি আছে আর তোমাদের অন্তরে কোন নাতাকি থাকলে সেগুলোকে সাফ করে দিতে চান মোনাফকদের অন্তরে কি আছে ধরা পড়ে গেল আর দুর্বল মনা যদি কিছু থাকে তাদের মানে মোনাফিক নয় কিন্তু ইমানের কিছু দুর্বলতা দেখা দিয়েছে সেগুলোকে আল্লাহ তালা সাফ করে দেন চ্যালেঞ্জের মোকাবিলা করে বিপদ আপদ দুঃমের আক্রমণ কঠিন পরিস্থিতি দিয়ে মুসলমানদেরকে আল্লাহ তালা একটু পরীক্ষা করেন তাদেরকে মুক্ত করে দেন কাজেই বিপদ মুসলমানদের প্রতি এরকম চরম আক্রোশ অত্যাচার আক্রমণ মুসলমানদের যেন গজব নয় এটা তাদের পবিত্রতার কারণ হিসাবে আল্লাহ তালা ব্যবহার করেন গুণা থেকে সাফ করে দেন যারা অন্যায় আক্রমণের শিকার হয় বাতিলের আক্রমণে যাদেরকে এভাবে প্রাণ দিতে হয় তাদের মৃত্যুটা কি বেকার হয়ে যায় আল্লাহ তালা কাছে তারা সাহায্য অর্জন করেন এবং তাদের প্রতি যে অত্যাচার নির্যাতন করা হয় এগুলো তাদের গুণাগুলোকে সাফ করে দেয় তাদেরকে পাক করে দেয় মাহস তাম হেস করে দেয় সুদুর আল্লাহ আল্লা অন্তরে কি আছে সেগুলো খুব ভালো করে জানেন কার অন্তরে কি ভালো মমিনের অন্তরে আল্লাহর প্রতিওয়াক্কল কতটুকুন কমে গেল আর যারা মুনাফের তাদের মধ্যে কি ধরনের ইমানের ধস নেমে গেল এগুলো সব আল্লাহ আল্লাহতালা জানেন কারা হাতের উপরে মজবুত হয়ে থাকে আর কারা হক থেকে ছুটে যায় এগুলো আল্লাহ তারা কিছু অবগত আছেন যারা ওই যুদ্ধের দিন হদের দিন দুই পক্ষ যখন মোকাবিলা করতে এসেছিল ওই সময় মোকাবিলার আগেই যে দলটি পালিয়ে গেল ময়দান ছেড়ে চলে গেল আসলে তাদেরকে শয়তান তাদের অন্তরের যে অপবিত্রতা আছে মুনাফে আছে নাপাকি আছে এগুলোর কারণে তাদেরকে এই জেহাদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল ওহদের দিকে আব্দুল উবাই নেতৃত্বে তিনশো জন যোগ দিয়েছিল কিন্তু মোকাবিলা হওয়ার আগেই তারা সেখান থেকে ফেরত চলে আসলো তারা যে এই কাজটা করেছে শয়তান তাদেরকে এইরকম বুদ্ধি দিয়ে এই কাজ করিয়েছে কারণ তাদের মধ্যে ইমানের খাঁটি ইমামের অভাব ছিল তাদের দুনিয়া দি এবং আল্লাহ তাবাক্করের অভাব এর এই সুযোগ শয়তান কাজে লাগিয়েছে আল্লাহ নবীর সঙ্গ দেওয়ার থেকে তাদেরকে দ্বিমত পোষণ করে সরিয়ে নিয়ে এসেছে এটা অনেক বড় একটি দুর্ভাগ্য তাদের তারা শয়তানের খপ্পরে পড়ে গেল ওয়ালাকাদ তার এরকম চলে এসেছিল আব্দুল উবাইর কথায় পরে অনেকেই তারা অনুতপ্ত হয়েছেন তবা করেছেন কিন্তু আব্দুল রবি উবাই এবং আরো কিছু মুনাফি করেনি যারা তওবা করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তালা বললেন যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন মানুষ তবা করলে তো আল্লাহ তালা মাফ করেন না করেন না করেন মোনাফিকে যদি তাবা করে তাহলেও আল্লাহ তাকে মাফ করে দিলেন আল্লাহ অনেক বড় উদার অনেক বড় হালিম আল্লাহ তালা অনেক কিছু ক্ষমা করেন অনেক কিছু বরদাস্ত করেন আমাদের মানুষের মত নয় যে আল্লাহ তালা প্রতিশোধ নেওয়ার স্পৃহা তাকে কঠোর বানিয়ে ফেলে তিনি আর দয়া করেন না মাফ করেন না এমন নয় يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ كَفَرُوا وَقَالُونِ إِخْوَانِهِمْ إِذَا ضَرَبُوا فِي الْأَرْضِ أَوْ كَانُوا غُزًّا أَوْ كَانُوا غُزًّا لَوْ كَانُوا عَيْدَنَا مَا مَاتُوا وَمَا قُتِلُوا لِيَجْعَلَ اللَّهُ ذَٰلِكَ حَسْرَةً فِي قُلُوبِهِمْ هِي إِمَنْ دَلُّ كِر যারা কুফরি করেছে আল্লাহর প্রতি বিশ্বাস যাদের থাকে নি তারা তাদের ভাইদেরকে বলেছে মুসলমানদেরকে বলেছে যখন তারা সফর করে এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য জেহাজে যাওয়ার জন্য বাতিরের মোকাবিলা করার জন্য যখন তারা বের হয়ে আসে তখন তারা বলে আমাদের সঙ্গে থাকলে তাহলে এই লোকগুলো মারা যেত না ও যুদ্ধে কয়জন শহীদ হলেন সত্তর জন উবাই এবং তার তারা বললে হয়েছে না আমাদের সঙ্গে কথা শুনলে আমাদের সঙ্গে থাকলে চলে আসলে এই লোকগুলা কি মারা যেত এই কথা তারা বলা শুরু করে দিল যে আমাদের সঙ্গে থাকলে তারা মরে যেত না তো আল্লাহ তালা বলেন যে এই তাদের এই আফসুস তাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করার জন্য অন্তরে আফসুস সৃষ্টি হয়ে যায় এরকম ওয়াস সৃষ্টি করা নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয় যেন আফসুস বেড়ে যায় কিন্তু মুসলমানরা আল্লাহ তালার দিনের জন্য যখন তাদের জীবন দিতে হয় তখন কি তারা শুধু আফসুস করে হারে মরে গেল আফসোস তারা করে না বরঞ্চ তাদের জন্য আল্লাহ যারা ইন্তেকাল করেন তারা কি বলেন আলামুন ভীমা গফর আলী রব্বি ওজা আলানী মিনাল মুখ রবীন্দন যারা ইন্তেকাল হয়ে গেছে তারা আফসুস করছেন হারে মরে গেলাম ইন্তেকালের সাথে সাথে যখন তারা দেখে শহীদদেরকে কিভাবে ওয়েলকাম করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে এই সম্মান দেখে আমার কম যদি জানতো আমাকে আল্লাহ তালা শাহাদাত অর্জন করার কারণে কি সম্মান দান করেছেন আমার কম যদি জানতে পারতো যারা আমাকে হত্যা করেছে তারা যদি জানতে পারত। নিজের জন্য আফসুস করে ওই ওদের জন্য আফসুস করে যারা ভুলের মধ্যে আছে তো আল্লাহ বলেন যে তোমরা তোমাদের মধ্যে বেড়ে যায় তাদের মধ্যে না তোমাদের মধ্যে তোমরা আফসুসকে ছড়িয়ে দিচ্ছি আফসুস করার কিছুই নেই সব আল্লাহর হুকুমি হয়েছে আল্লাহ তালা জীবন দান করেন মৃত্যু তার হুকুমি হয় আল্লাহ জানেন এবং যারা এই সহায়াতের মৃত্যু অর্জন করে তাদের মৃত্যু হচ্ছে সর্বোত্তম মৃত্যু স্বাভাবিকভাবে। যারা বেঁচে আস তারা খুব কামিয়াব হয়ে গেছে কল্যাণের কারণ হয়ে গেছে নাজাতের কারণ হয়ে গেছে শহীদের কোনো হিসাব নেই বিনা হিসাবে তামলাতে চলে যাবে আর কি করো আল্লাহ সব দেখেন তিনি তোমাদের এই কাজ দেখছেন তার ভিত্তিতে তোমাদেরকে তিনি হিসাব নেবেন পুরস্কার দেবেন অথবা শাস্তি দেবেন আল্লাহ রাস্তায় যারা জীবন দিচ্ছে দিতে হচ্ছে তাদেরকে সান্ত্বনা দিয়ে সমস্ত মুসলিম উম্মাকে লক্ষ্য করে আল্লা তালা বলছেন যদি তোমাদের কপাল যে আল্লাহ রাস্তায় তোমাদেরকে জীবন দিতে হয় মৃত্যুবরণ করতে হয় যেতে হয়। তাহলে তোমাদের আল্লাহর পক্ষ থেকে যে বিশাল মাক ফেরাত তোমাদের অর্জন হবে ক্ষমার ঘোষণা আসবে আর রহমত আসবে সেটা যে কত ভালো ওই জিনিস থেকে যা তারা দুনিয়ার জন্য জমা করছে দুনিয়ার দুনিয়াতে জমা করছে যারা দিনের দুশ্মন তারা দুনিয়ার সব সম্পদ জোগাড় করতে চায় সব ক্ষমতা ধরে রাখতে চায় সমস্ত সুযোগ সুবিধাকে পাকাপোক্ত করতে চায় এটার কল্লান তুলনায় যারা দিনের কারণে ইসলামের কারণে জীবন তাদের চলে গিয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লেগেছে তাদের জন্য মাঘফরাত এবং আল্লাহর রহমত এগুলো যে কত হাইয়ের কত কল্যাণ যদি তারা সেটা জানতো লা এটা তোমরা যারাই মৃত্যুবরণ করো অথবা নিহত হও। তোমরা সবাই একদিন আল্লাহর কাছে আসবে এবং সেখানে আসল ফয়সালা হয়ে যাবে যার যার পাও না যখন বুঝে পাবে তখনই বুঝতে পারবে এরপর আল্লাহ তালা বলছেন নবী করিম সাল আলী সাল্লাম তিনি যে মহমিনদের প্রতি কত উদার এবং দয়ার কারণ তিনি মোমিনদের কল্যাণ কামনা করেন নবী করিম সাল আলাই সাল্লামকে তিনি প্রশংসা করলেন তার কতগুলো ভালো গুণকে এবং তিনি উম্মদকে যেভাবে ডিল করেন নেতৃত্ব দান করেন তাদেরকে যেভাবে পরিচালনা করেন এই তরিকাকে তিনি প্রশংসা করলেন এবং সেখান থেকে যারা পরবর্তী পর্যায়ে নবীর পরে উম্মত পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করবে উম্মতের নেতৃত্ব দিবে ইসলামী তরিকায় জীবন পরিচালনার জন্য তাদেরকে হেল্প করবে ওই সমস্ত ইসলামী নেতৃত্বের কি গুণাবলী হওয়া উচিত সেগুলোর কথা আল্লাহ তালা নিঃস্বাদ করছেন এটা তো আল্লাহর রহমত যে আপনি তাদের প্রতি নম্রতার আচরণ করেন আপনি উম্মতের সঙ্গে ব্যবহার করতে শিক্ষা দিতে পরিচালনা করতে খুব কঠিন হন না আপনি তাদেরকে অত্যন্ত সিম্পিটিক্যালি নম্রতার সাথে আচরণ করেন ভেরি সফট মিন অ্যাপ্রোচান আপনি যদি তাদের সঙ্গে হতেন কর্কশ কঠিন হৃদয়ের তাহলে আপনার কাছ থেকে তারা ছিটকে পড়ে যেত বহু দূরে চলে যেত আপনার পাশে থাকত না এই মায়া মমতার পরিবেশ দিয়ে যে আপনি ধরে রেখেছেন এই কারণেই তারা আপনার সঙ্গে এভাবে লেগে আছেন সাহাবাই কেরাম রসুর সালামকে এইভাবে সব সময় সঙ্গ দিতে খুব অস্থির হয়ে থাকতেন এই জন্য সাহাবাই কেরামের টাইটেল হচ্ছে সাহাবি যিনি সঙ্গ দেন সঙ্গ দেওয়া পছন্দ করেন বন্ধু বলা হয় নাই সাথী বলা হয় নাই বলা হয়েছে যারা ওনাকে সঙ্গ দেন সঙ্গী আর সাহাবীর সঠিক তার জমা করলে ভাবে সঙ্গী কিভাবে ওনারা নবী করিম সালামের পাশে জুড়ে থাকতেন কখনই না তার এক্সাম্পল এসে এক সাহাবি বললেন ইয়ার সাল ওই সাহাবীকে তিনি একদিন দেখলেন যে খুব মনটা খারাপ একটু দুশ্চিন্তাগ্রস্ত মনে হয় যেন বললেন ইয়া ওই সাহাবিকে কি ব্যাপার এত বিষণ্ন মনে হয় কেন মনটা খারাপ মনে হয় কেন তোমার কি হয়েছে সেটা কি বলবো আপনাকে এত মহব্বত করি যতক্ষণ আপনার কাছে প্রাণটা থাকে যখন পরিবারের কাছে যাই ব্যস্ততায় তখন আপনাকে মিস করি অপেক্ষায় থাকি আবার কখন আসবো আবার আপনাকে দেখবো যতক্ষণ আপনাকে না দেখি কিজি একটা মিসিং ফিল করি এই শূন্যতা দূর হয় না তারপরে দুনিয়া আপনি বেঁচে আসেন আমরা যতক্ষণ বেঁচে আছি আপনাকে পরের দিন আসে আবার দেখা হয়ে যায় কিন্তু একটা কথা মনে পড়লো আমরা মরে গেলে আপনিও তো একদিন মরে যাবেন সবাই মরে যাবে তারপর আশে সবাই যদি আবার হিসাবের ময়দানে উঠি এমনকি যদি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা করেন আপনি তো জান্নাতে যাবেনি চিন্তা করলাম আপনি তো নবী আপনার শান হবে কত উঁচু জায়গায় আর আমরা কোথায় জান্নাতে পড়ে থাকব আপনাকে তো জান্নাতেও মিস করব। সেটা কিভাবে সহ্য করবে এই কথা মনে পড়ে মনে বড় দুঃখ আসে তিনি কিছু বললেন না একটু পরে ওহি নাদলেন যারা এইভাবে আল্লাহর রাস্তায় ইমান এনেছে হ্যাঁ আল্লাহ নবীর সঙ্গে এইভাবে যারা সম্পর্ক রেখেছে এইভাবে নেক্কার হয়েছে আল্লাহ তালা তাদেরকে হাসর করবেন নবীদের সাথে সিদ্দিকিন্দা থাকে সুহাদারদের সাথে ও হাসুন রে রা নবীদের সঙ্গে উঁচু মানের মোমেন্ডাও জায়গা পেয়ে যাবেন এই কথা শোনার পরে সাহাবি সন্তুষ্ট হয়ে গেলেন তিনি ওনাকে দেখে আয়াতটা শুনিয়ে দিলেন সব সাহাবিদের মনের কথা এখানে এসে গেল সমস্ত সাহাবি খুশি হয়ে গেলেন যে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে নবী করিম সালামের দর্শন থেকে সঙ্গ থেকে আমাদেরকে মাহারুম করে দেবেন না এইভাবে সঙ্গে এত আকর্ষণীয় ফিল করেছেন ওনার ব্যক্তিত্ব এত মধুর এত সুন্দর আচরণ তিনি করেন তা যদি না করতেন একটি কঠ কঠিন কঠোর হৃদয়ের হলে তারা আপনার কাছ থেকে দূরে সরে চলে যেত এখন তারা যদি কোনো সময় কোনো ভুল করে থাকে ওদের ময়দানে ভুল করেছেন ওই যে পঞ্চাশ জন সাহাবি কথা শুনেন নাই তাদের অনেকেই আবার অনেকেই পালিয়ে চলে গেলেন তিনি ডাকলেন কোথায় যাচ্ছ ফেরত আসো ভুল হয়ে গেলো কেউ যদি আবদুল ইমিনী উবাইয়ের সঙ্গে চলে গিয়ে থাকে পরে ভুল বুঝে তা অবাক করেছে এ সবাইকে তিনি আর বলেননি যে আমার কথা শোনো নাই জীবনে মাফ করবো না এরকম কঠিন যুদ্ধ আর তিনি না তারা অনুত্যপ্ত হয়ে গেছেন যারা যারা ভুল বুঝতে পেরেছেন তাদেরকে তিনি যেন মাফ করে দেন এই জন্য আল্লাহ উৎসাহিত করছেন এরকম যদি কোন সময় তারা করে থাকে ফা তারা ভুল করলে তাদেরকে মাফ করে দেন। আর তাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে গুনা মাফ চান আল্লাহ আমার সাহাবিরা যদি কোনো সময় কথা না শুনে থাকে এরকম উল্টাপাল্টা করে থাকে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে ইসলামি উম্মা দায়িত্ব তারা পালন করবে ইসলামী নেতৃত্বের গুণাবলী হচ্ছে তাদের আন্ডারে কর্মী যারা আছেন তাদের পরিচালনা যে বাহিনী থাকবেন তারা ভুল করলে একেবারে জীবনের জন্য তাদেরকে বহিষ্কার করে দেওয়া এরকম না করে বরঞ্চ তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া তাদেরকে ক্ষমা করে দেওয়া রিয়ালাইজ করলে মাফ করে দেওয়া এবং তাদের জন্য বরঞ্চ আল্লাহ তালা কাছে গুণা মাপ চাওয়া মানে তাদের জন্য অভিশাপ না দেওয়া বহিষ্কার করে একজন সম্পর্কের ছেদ না করা তাদের সঙ্গে আপনি পরামর্শ করেন বিভিন্ন বিষয় তাদের সঙ্গে পরামর্শ করবেন পরামর্শের ব্যাপারে নবী করিম সাল আল্লাম আহ সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন সময় পরামর্শ করেছেন বদরের যুদ্ধে যাবেন কি যাবেন না পরামর্শ করলেন ওহদের বজারের যুদ্ধে কোন জায়গায় লোকেশন হবে সেটা পরামর্শ শুনলেন ওহদের যুদ্ধে পরামর্শ করলেন মদিনার বাইরে যাবেন না মদিনার ভিতরে থাকবেন খন্দকের যুদ্ধে পরামর্শ নিলেন মদিনা চতুর্দিকে পরীক্ষা খনন করা খাল খনন করার মতো করে ব্যারিকেড সৃষ্টি করা সবকিছু পরামর্শের ভিত্তিতে করেছেন তো এই পরামর্শটাও আসলে নবী আলহি সালাত আসসালামের সুনত যদিও তিনি নবী আল্লাহ তালা ওনাকে অল দা ওয়ে গাইড করছেন তিনি হুকুম দেবেন আর মুসলমানরা মানবে এইটাই তো স্পিরিট হওয়া উচিত এরপরেও ওনাকে পরামর্শ করতে বলা হয়েছে আর যারা নবী না দুনিয়ার মধ্যে নেতা হয়েছেন তারা যদি পরামর্শ না করেন তাদের পেছনে কি কোনো হই আছে গাইড করা তাদের জন্য তো আরো কত দরকার এই জন্য পরামর্শের তরিকা আল্লাহ তারা নবীকে দিয়ে আমল করালেন যাতে উম্মত এই পরামর্শের কাজটা শিখে যেমন বদরের যুদ্ধে তিনি যখন গিয়েছিলেন প্রথম কি ছিল আবু সুফিয়ান বাণিজ্য বহর নিয়ে আসছে ওইটাকে ঠেকাবেন যাতে মক্কা থেকে অস্ত্র নিয়ে রেডি হয়ে না আসতে পারে কিন্তু আবু সুফিয়ান খবর পেয়ে পার হয়ে চলে গেল আরেক রাস্তা ধরে আর ওনারা সামনে খবর পেলেন যে মক্কার বাহিনী ওনাদের সঙ্গে মোকাবিলা করতে আসছে কিন্তু ওনারা এরকম যুদ্ধের জন্য মোকাবেলা করে বের হন এখন তিনি পরামর্শ করলেন নিয়ে দেখো আমরা তো বাহিনী আমরা খুব আবু সুফিয়ান সিরিয়া থেকে বাণিজ্য কাফেররা নিয়ে যাচ্ছে সেটার মোকাবেলা করতে যাচ্ছিলাম এখনো দেখা যায় আমরা যুদ্ধের মধ্যে মুখোমুখি পড়ে গেলাম এখন কি যুদ্ধ করবা না মদিনা ফেরত চলে যাবো কি বলো পরামর্শ করলেন তখন তিনি সাহাবিরা অনেকেই পরামর্শ দিলেন ওনারা বললেন আপনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে যেদিকে নিয়ে যাবেন আমরা আপনার সঙ্গে যাব। আপনি যদি বলেন সবাই মিলে চলো সাগর পাড়ে যে সাগরের দিকে রওনা হয়ে যাই আমরা তাতেও ইতস্ততা করব না আমরা আপনাকে বলবো না তারা কি বলেছিলেন লড়াই করেন আমরা এখানে বসে বসে দেখি বিজয় লাভ হওয়ার পরে দেখব কদ্দুর আগানো যায় এরকম করব না আমরা আপনি যান আমরা আপনার সঙ্গে আছি আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আমরা লড়াই করতে থাকব আপনাকে আমরা ছেড়ে দেব না এভাবে করে হোদা বিয়ের সময় তিনি পরামর্শ করেছেন সব কিছুতে পরামর্শ তিনি করেছেন এবং রসুল উল্লা সাল্লাহ বেশি বেশি করে পরামর্শ করতেন বড় দুই সাহাবির সঙ্গে ওনাদের পরামর্শ আরো বেশি নিতেন সবার সঙ্গে পরামর্শ করার সুযোগ না হলেও এই দুইজনকে মিস করতেন সেই দুইজনকে আবু বকের এমন অমর এই জন্য সবসময় সবার সঙ্গে পরামর্শ করা যায় না কোন কোন সময় কিছু টুকিটাকি অত্যন্ত কনফিডেন্সিয়াল ম্যাটার অল্প কিছু লোকের সঙ্গে ছোট্ট গ্রুপের সঙ্গে আবার কোনো সময় বড় গ্রুপের সঙ্গে কমন ইস্যুতে যেমন এই দুইজনের ব্যাপারে তিনি বললেন এক সময় তোমরা দুজন মিলে একমত যে পরামর্শ দিবা এর বাইরে আমি কখনোই কোনো কাজ করব না তোমাদের দুজনের পরামর্শ এক হয়ে গেলে আমি এটা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করব এখন এই পরামর্শটা কোন বিষয় শরিয়তের হুকুম যেগুলো আছে এগুলো ব্যাপারে পরামর্শ লাগে না জনগণের মতামত পরামর্শ নিতে হয় কোনগুলো যেগুলোর ব্যাপারে সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশনা নাই যেমন মুসলমানদের সমাজে মদ হারাম করা হবে নাকি হারাম করা হবে না এটার আইন কি সংশোধনে সংসদে আলোচনা করে মতামতের ভিত্তিতে নিতে হবে কারণ এটার ফয়সলা কে দিয়ে ফেলেছেন আল্লাহ আল্লা দিয়েছেন এখন ট্রাফিক ল কোনটা করবেন এই রাস্তাটা কি ডুয়াল হবে না ওয়ান ওয়ে হবে এইটার জন্য কি আছে নাকি। এইটা মানুষের শরীয়তের হুকুমের দরকার নাই এখানে মানুষের ফয়সালা নিতে হবে এখানে জনগণের মতামত যারা সুরা আছে যারা যদি লাগে সংসদে আইন পাস করার করতে হবে যুদ্ধ বিগ্রহ এবং এরকম যে সমস্ত বিষয় কোরআন হাদিসে কিছু হারাম হালাল বলে দেওয়া হয় নাই সেগুলোর ব্যাপারে পরামর্শ করার পরে ডিসিশন নিতে হবে গান বাজনা হারাম না হালাল এটা সিদ্ধান্ত কি পরামর্শের কানুন যেগুলো আছে আইন কানুন যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কোনো মতামত পরামর্শ ভিত্তিতে সুরার ভিত্তিতে ফেসলা করা হবে না শরীয়তের হুকুম যেটা আছে হালাল হারাম এগুলোর ব্যাপারে কোনো পরামর্শ করে সুযোগ নাই সিদ্ধান্ত গ্রহণ করার এরপরে আসে পরামর্শ করলেন করার পরে এখন পরামর্শের মধ্যে ঠিক থাকার সিদ্ধান্ত ঠিক থাকা দরকার আজম তা যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন আল্লাহর উপর তাওয়াকল করে ফেলেন ইন্দুল মোতাবিল যারা আল্লাহ তালার উপর তাওয়াকল করে আল্লাহ তালা তাদেরকে বড়ই পছন্দ করে। ইয়ানসুকুম্লাহ সর্বশেষে আল্লাহ আল্লাহ করার সিদ্ধান্ত করেন তাহলে বা আদি আর তুমি যদি তিনি যদি তোমাদেরকে কোনো কারণে শাস্তি দেওয়ার জন্য অপমানিত করেন বেকায়দায় ফেলে দেন তিনি সাহায্য করার ইচ্ছা না করেন তাহলে কেউ নাই তারপরে তোমাদেরকে সাহায্য করতে উদ্ধার করতে গাইড করতে আর শুধু আল্লাহর সব সময় মোমেন্দা ভরসা করুক মোমেন্দা অন্য কোনো মাহলুকের উপরে অন্য কোনো রাষ্ট্রের উপরে অন্য কোন শক্তির উপরে কখনো ভরসা করবে না একমাত্র আল্লাহ তালার উপরে এখানে উন্মতের জন্য গাইড আছে বিপদে আপদে কে আমাদেরকে এখন সাহায্য করবে কে হেল্প করবে কার কাছে হাত করলে শুধু হবে আল্লাহর কাছে আসতে হবে বিপদ পরিস্থিতিতে উদ্ধার করার ক্ষমতা একমাত্র আছে আল্লাহ এই তাবাক্কলের ঘোষণা আল্লাহ আবার দিলেন মুসলমানদের ইমানকে তাজা করার জন্য পরবর্তী পর্যায়ে এই ওহদের যুদ্ধ বা অন্য যুদ্ধের নিয়ে কিছু গণমেতন মালের প্রসঙ্গ আসছে সেটা আমরা ইনশাআল্লাহ রমাদানের পরে শুনব আজকে আমরা এখানেই শেষ করছি